তো আমরা এখন বাইরে এবং ভগবান নৃসিহদ উপস্থিত আছে তো অনেকে জিজ্ঞেস করতে পারে তো কি প্রমাণ আছে আমরা নৃসিংহ দেখে সেই রকম রূপ ধারাহারি রূপ আদা মানুষ আদা সিংহ নৃসি আমরা কোথাও দেখিনি বাইরে এবং তার দেখিনি আমরা যদি এক্স করি আমরা নৃসিংহ হৃদয় তো কারো যদি হৃদয় রোগ হয় আমরা নৃসিংহদে দেখি না এক্স দিয়ে আমরা নৃসিংহদে কে দেখতে পাই না এবং চোখে সাধারণে তো আমরা নৃসিংহদে দেখতে পায় না তো কি প্রমাণ আছ নৃসিংহদে আছে কি প্রমাণ প্রমাণ আছে যে নৃসি প্রাণ দা আছে হিণ্যক শিফোর্ক্ষ শিলহো নৃশিংহ নৃশিহিংহ নৃশিংহ নৃশিংহ এই হচ্ছে বেদ প্রম হচ্ছে সর্বোচ্চ প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু প্রহাদ ভাগবত পুরাণে শ্রীমৎ ভাগবতে এবং অনেক শাস্ত্র সংখলিত আছে আমরা যদি বিশ্বাস না করি সেটা নেজে আমাদের কিন্তু বিশ্বাস না করি তাহলে আমরা অবিশ্বাস করে যে কোন ভগবান আছে আমার বড় কেউ নেই বিচার বিশেষ করে হিরণ্যিকা শিফুর বিশ্বাস ছিল না শিফু জানলেন যে বিষ্ণু আছে বিষ্ণু আছেন এবং বিষ্ণু হচ্ছেন আমাদের সকল বংশে ফরম সাথে সেটা হিরানোর পিছন আছে আমরা আমাদের উচ্চ কু দৈত আছে এবং আমাদের সকল গণে। ম শত্রু হচ্ছে বিষ্ণু কারণ বিষ্ণু হচ্ছেন দেবের সমার্থ সদাই জগতে দেবগণ এবং অসুরদের মধ্যে যুগ না প্রতিযোগিত হয় দেবাসুর যুদ্ধ হয় তাদের মধ্যে এবং ভগবান বিষ্ণু বারবার এই জনজগতের মধ্যে অবতীর্ণ হন দেবের পক্ষে যুদ্ধ করেন এবং ভগবান বিষ্ণু যখন যুদ্ধ করেন তখন যা ফকে তিনি যুদ্ধ করেন তাক যাই হবে কারণ ভগবান বিষ্ণুর এক নাম হচ্ছেন অজিত খালা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয় ইন্দ্রার বিয়া কলম লোকম মৃদ মৃদয়ন্তীগে ইগে কৃষ্ণ হচ্ছেন গোবিন্দম আদি পুরুষম তিনি হচ্ছেন সকল রূপে মূল রূপ এবং তার অনেক অংশ আছে অসংখ্য অংশ আছে দুই প্রকার বিষ্ণুর অংশ আছে এক আছে সব বিষ্ণুর থাকবে এবং আরেকটা আছে বিভিনাংশ জীব তত্ত্ব তো বিষ্ণু তত্ত্বের মধ্যে প্রসিদ্ধ আছে মুখ্য মুখ্য অবতারের যারা এই জড় জগতে যুগে যুগে প্রকট হন তার মধ্যে প্রসিদ্ধ আছেন শ্রী নৃসিংহদে ভগব সিংহদেব সেই ঘটনা আগেপুর কনিষ্ঠ ভ্রত হিণ্যক্ষ বিষ্ণু দ হলো ক্ষণাবে থা দার বিষ্ণু বা ব্যথা বড় হেবাহে সেই হিরণ্যাক জন্য হিরণ্যখা বিচার ছিল বিষ্ণু আছেন কিন্তু বিষ্ণু হচ্ছেন আমাদের পরম শত্রু যেই বিষ্ণু হচ্ছেন পরম পুরুষ সর্বশক্তিমান সেই কথা ইরণিকা শিপু মানিকা শিপু জ্ঞানই একদিকে এই জ্ঞানই ছিল ঋষিপুত্র তার পিতার কি নাম ছিল কশ্যপু এবং মাথা সেটা আমি এর আগে বলি সেই জন্য তার কুলের নাম ছিল দৈত্য অনেক দ্বিতীয় বংশগত মুখা শিপুর বৈদিক জ্ঞান ছিল ওই হিরণাক মৃত্যু পরে হিরানিক শিপু তার অন আত্মীয় জংকে আশাসন করেন কি করে আত্মা জ্ঞান বলে না। কিন্তু হিরানিকাশিপু তার সকল কটুম্বকে অশাসন করেছেন কিভাবে এই কথা বলে যে আত্মস্থায়ী আছে শরিয়া অস্থায়ী আছে জড়ে ফচন না মরন। সেটা সাধারণ কিন্তু সকলের জন্য অপরিহার্য আছে কেউ সেটা এরান করতে পারে না তো এই সব কথা বলেছেন শিপু কিন্তু যে বিষ্ণু হচ্ছেন সর্বোত্তম সেই কথা হির শিপু মানলেন না মনে করেছেন যে হয়তো বিষ্ণু সর্বোত্তম ছিল কিন্তু এইখন আমি সর্বোচ্চ আছি আমি আমার নিজে থাক এই কন সারা জগতে রাজা করি কেও আমাকে কিছুই বলতে পারে না বিষ্ণু আমার থেকে ভয় করে সকলে হৃদয়ের মধ্যে লুকে গেছে ও বাইরে আসে না যে বিষ্ণু ভগবান সর্বব্যাপী শিপু মানলেন না তথা জ্ঞান ছিল বড় সম্ভব ছিল যে ইরঅেকার শিপু তো মু বাল অবস্থায় শুনেছেন যে বিষ্ণু হচ্ছেন সর্বব্যাপী সর্বোত্তম সর্বারাধ লোভ প্রায়ণ হয়ে কিরণিকা শিপু সেই কথা আর মানলেন না সেটা আমরা দেখতে পায় আধুনিক যুগে যে কয়েকজন আছে তো কৃষ্ণ কথা শুনে কিন্তু একটু বড় হয়ে তারা নিজে পছন্দ মুসলিম ধর্ম গ্রহণ করে এবং ভগবান বিষ্ণুকে আর। বিশ্বাস করে না হিরণিকাশিপুর প্রসঙ্গে আমরা এই বলতে পারি যে হিরণিকাশিপুসব ধর্মীয় কথা শুনলেও তাকে পুরো বিশ্বাস করেনি বিশেষ করে যে ভগবান বিষ্ণু হচ্ছেন ফরম সেই কথা মানলেন না কেন কারণ পাগল ছিল তো সকালে এই যারা বিষ্ণু ভগবান সর্বতম মানে না তারা সবাই পাগল তো কি করে পাগল তারা মনে করে যেমন ভগবান গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শ্বরিক গণে মনোভাব কি আছে যে ঈশ্বর হম হম ভোগী ঈশ্বর পারম কৃষ্ণ সেই তে নয় আমি ঈশ্বর আছে আমি ভোগী আছি সব যা জগতের মধ্যে আছে সেই সক আমা ভোগের জন্য আছে তো কাম লোবে দ্বারা বিভ্রান্ত হয়ে লোকেরা এই মহান ভুল ধারণা রাখতে পারে আমরা যদি ঠান্ডা বিচার করি তাহলে খুব সহজে আমরা বুঝতে পারি যে আমি ঈশা নয় কমপক্ষে সকাল বেলা আমাদের যখন পাইখানা করতে হয় সেই সময় আমরা বুঝতে পারি যে সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কমপক্ষা বড় আছে জড়ো প্রকৃতি নিয়ম আমি নিয়ম আবদ্ধ আমি নিয়ন্তা নয় কিন্তু অহংকার আমি বড় আমি জগতে কেন্দ্রবিন্দু সব কিছু যা জগতের মধ্যে আছে আমার ভোগের জন্য আছে তো এই রকম ভাগ বুদ্ধি দ্বারা লোকের উন্মত্ত মনে ভাগ তো অহংকার থেকে অহংকারে লোকেরা ফাগল হয় এবং সেই জন্য আছে বিষ্ণু ভগবান আছে সেই কথা তো ভুল করে না ভগবানকে ছেড়ে তারা বিকাউ তথা কথে ভগবানকে স্থাপন করতে চেষ্টা করে যেমন বাংলাদেশে এবং ভারতে আধুনিক যুগে কত আছে নকল অনেক আছে বাংলাদেশে এই অঞ্চলে ওই রাম ঠাকুর আছে তা কি ওই হরিচন্দন জগৎ বন্ধু কলকাতায় রাম কৃষ্ণ কত নকল ভগবান আছে কিন্তু আসল ভগবান যে আসল ভগবান হচ্ছেন কৃষ্ণ সেটা সকল প্রামাণিক বৈদিক শাস্ত্রায় উল্লেখিত আছে কিন্তু অসুরগণ কৃত্রিম ভাবে ভগবানের আরাধনা করে এবং এই ভাবে তারা নিজে নিজেকে ভোগবান তাদের অর্থ আছে যে ভগবান না নতুন তথাকথিত ভগবানের আরাধনা থেকে আমি অনেক কিছু পাব আমার ইন্দ্রিয় ভোগ সুখের জন্য হিরণ্যকা সিপু সেই রকম ছিল তো হিরণ্যখা শিপু খুব বড় তপস্বী ছিলেন হিরণা শিপুর তপস্যা সেটা অপূর্ব ছিল খেয়েও সেই রকম তার উদ্দেশ্য কি ছিল যে যোগ বল খেয়ে আমি নিজেকে ভগবান বানাবো এবং সকল জগৎবাসীদের সকল জগৎবাসীকে সকল জগৎবাসীদের উৎপীড়ন করুপ্রয়াস ছিল সেটা সুপ্রয়াস হওয়ার উচিত যাতে তারা সংসার থেকে মুক্ত হতে পারে কিন্তু কেউ যদি যোগ শক্তি প্রাপ্ত করার জন্য যাতে সেই শক্তি প্রকাশ করার থেকে সারা জগতে অমঙ্গল হবে তো সেই যোগাভ্যাস হচ্ছে খুব প্রয়াস হিরানিকা বড় যোগী ছিল কিন্তু খুযোগী নিজেকে ভগবান বানানোর চেষ্টা সেটা অসুর অসুর প্রযোগ হলো সদযোগী হওয়া তার পিতা ছিল এক মুনি খসাপমুনি খসব মুনির আর একটা পুত্র ছিল ভগবানের সাক্ষাৎ আবতা বামে উপেন্দ্র তো সেই বিষ্ণু মানে সেটা হিরানি কাশিপুর বদে পড়ে উপেন্দ্র দেব প্রকট হইলেন কিন্তু বুঝতে হবে যে বুঝতে হবে যে মুনি তো সাধারণ মানুষ ছিলেন মুনি তো সাধারণ মানুষের মানুষদের থেকে আছে কিন্তু আপনারা বলতে চান আপনারা বলবেন নাকি এখানে আসলেন কি জন্য বলতে না শুনতে তো কে এত শুদ্ধ হতে পারে যে তারে পুত্র হবে সাক্ষাৎ ভগবান তুখাসাপ মুনি তো দশরথ নন্দ মহারাজ বসুদেব তারে ছিল তো অনেক সুযোগ ছিল কিন্তু না নিয়ে যাতে সেই ভগবানের সমান হবে কিন্তু সেটা কখনোই সম্ভব হতে পারে না যতই যোগ সাধন যোগ সাধনা আমরা করি তবু সম্ভব হবে না যদি যোগ সাধন আমরা করি না কেন তবু সম্ভব হবে না যে আমরা কখনোই ভগবানের সমান হতে পারি কারণ আমরা ভগবানের বিভিন্ন অংশ তিনি হচ্ছেন পূর্ণা এবং আমরা খুবই ছোট সমান অংশ তো হিরণ্যে কাশিপু খুব শক্তিমান তো ভগবানের সামনে এক পিপড়ি না কীটের মতো ছিল হিরণ্যে কাশিপুর শক্তি আমাদের থেকে প্রায় আসীন ছিল কিন্তু তার শক্তি ভগবানের শক্তির সঙ্গে তুলনা করা যেত ভগবান হচ্ছেন সম্পূর্ণ এবং আমাদের সকল শক্তি যা হয় তা শুধুমাত্র ভগবানের শক্তির এক অংশের এক অংশ এক অংশ এক অংশ আমাদের শক্তি বল সামর্থ্য তো খুবই আছে এবং ভগবান তো হির শিপু ভুল ধারণা নিয়ে মনে যে এইখান কেউ আমাকে কিছুই করতে পারে না বিষ্ণুও কিছুই করতে পারে না বিষ্ণু আমার সামনে আসলে আমি ওকে সংহা করব। এইভাবেই ইরান শিপু মনে করেছেন কিন্তু যে বিষ্ণু সবব্যাপী আছে এবং যে কোন রূপে আসতে পারেন সেই কথা বুঝলেন না বিশ্বাস করলেন না জন্য খুবই ক্ষুদ্ধ হয়ে প্রহাদ মহারাজ থেকে জিজ্ঞেস করেন তো থোমা বিষ্ণু কথায় আছে এই স্তম্ভের মধ্যে আছে যদি তোমার ভগবানের মধ্যে আছে কি তো শিপু মানে করেছেন যে এই স্তম্ভের মধ্যে থাকতে না স্তম্ভের মধ্যে কি আছে এটা সূর্য আজকাল স্তম্ভ যদি বানানো হয় সেটা সিমেন্ট থেকে বানানো হয় তো সেই কালে পাথর থেকে আজকাল তো স্তম্ভ তো নাই ওই সব কিছু শুধু হয়ে যায় ইট রিএনফরে কংক্রিট এইবার এভাবে বিল্ডিং তো পাতর না মেলার স্তম্ভ ছিল তো পাতরের ভিতরে এই কিটও থাকতে পারে না তো তার থেকে বড় রূপ কিভাবে থাকতে পারে এবং কেউ এই স্তম্ভের ভিতরে খেয়েও থাকে না শিপু মনে করেছেন যে অবশ্যই এই স্তম্ভে স্তম্ভের ভিতরে তুই শুধু পাতর আছে আর কিছু নেই অবশ্যই কয় বিষ্ণু না কই ভগবান না কেও না এ ভিতরে কিন্তু প্রহ্লা মহারাজ উক্তি দিয়েছেন উত্তর দিয়েছেন অবশ্যই আমার ভগবান এই স্তম্ভের ভিতরে আছে তো হিরণ্ডী ক্যাশি পূপ এ তো ক্রুদ্ধ হল এই কথা শুনে যে ফাগল প্রায় হয়ে কথা আছে বেশি ছিল যে তা মুষ্টি দিয়ে সেই স্তম্ভ ভেঙ্গে ফেলা ইরাঞ্জি প্রমাণ আগে আগেটা বিশ্বাস ছিল না তখনই প্রমাণ এবং যে বিষ্ণু যেই কোনো রূপে আসতে পারে সেই অদ্ভুত অপূর্ব অকল্পনীয় নরহরি রূপে উপস্থিত ছিলেন লোক যারা নরহরিকে বিশ্বাস করে তাকে আমরা বলে যে ভগবান যদি না হন তাহলে ভগবান তো ভগবান এই ভাবে ভগবান দেখায় দেখাই যে এনি ভগবান যে হেতু তিনি যেই কোন রূপ ধারণ করতে পারে। প্রকৃতপক্ষে এই নরহরি রূপ হচ্ছেন ভগবানের এক সনাতন রূপ তো শুধু সেই গঠনায় সেই রূপ গঠিত হল না সেই রূপ সনাতন আছে এবং ভগবানের ভক্তদের দ্বারা নিত্য সেই আছে তার আগে হিরান ছিল না যে এই নারাহারি রূপ আছে কিন্তু এইখান ব্যাসদেবের কৃপায় আমরা সবাই সমাচার পাই যে কী সব ধৃদ্ধা রূপ আছে তো আমরা বিশ্বাস করতে পারি লোকেরা যদি অবিশ্বাস করে যে ভগবান সেই রকম রূপে উপস্থিত আছেন তারা অবিশ্বাস করে তারা প্রমাণ পাবে যে ভগবান আছেন কিন্তু কিভাবে তারা প্রমাণ সেটা অনুকূল হবে না এবং যারা মানে যে ভগবান যেকোনো রূপে প্রকট হতে পারে তারা ভগবানের শুদ্ধ ভক্তরা এবং নৃসিংহ দেবের কথা শুনে বামন দেবের কথা শুনে যে বামন হয়েও তিনি দুই পদ্মক্ষেপে পুরো জগৎকে আবরণ করেছে। পরাহাদে প্রমাদে এক নাসিকা থেকে উদ্ভূত হয়ে উপসমায়মদকে এক বিশাল রূপ প্রকট করেছেন তো ভক্তজন এই সব কথা বিশ্বাস করেন এই বিশ্বাস হচ্ছে ভক্তি ভীতি শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সূর্য নিশ্চয় এই কৃষ্ণ ভক্তি কইলে সর্বকামকৃত হয় তো সদা শ্রদ্ধা হচ্ছে ভক্তি পথে ভীতি স্বরূপ হরে কৃষ্ণ